দর্শকবিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর বাহাবের আকিদা নামে ব্যাখ্যা করছিলাম আমরা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে ইমদের ইমাম বলেছেন তিনি কবর আলোচনা বা পরকালের আখেরাতের আখেরাতের উপর ইমান আখেরাতের জীবনের উপর ইমানের বিষয়টি আলোচনা করছিলেন সেখানে তিনি আজাবের উপর আলোচনা করেছেন কবর আজ উপযুক্ত কাদের উপর হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি গত কয়েকটি পর্বে আজকের আমরা আলোচনা করতে চাই কবর আজাব থেকে বাঁচার উপায় কি কবর আজাব থেকে বাঁচার উপায় কি কবর আজাব থেকে বাঁচার উপায় জানতে হলে যেকোনো জিনিসের আগে সমস্যা সমাধানের বিষয় সমস্যা সম্পর্কে যথেষ্ট যদি জানা থাকে তাহলে মানুষ সমাধানের বিষয়টি খুঁজে বেড়ায় যেহেতু বিরাট একটি সমস্যা কবরে প্রত্যেকটি মানুষকে যেতেই হবে সেখানে মানুষের কার হবে শান্তি কারো হবে অশান্তি এ বিষয়টি আমাদের ইমাম বলেছেন তিনি বলছেন আবু জাহর তাহবির রহমতুল্লা বলছেন ওয়াল মিন কবর হোফারিনাতে একটি বাগান হবে কারোর জন্য অথবা জাহান নামের একটি গর্ত সময় একটি গর্ত হবে এটা তিনি বলেছেন অর্থাৎ এটা একটা হাদিসের অংশ তো হাদিসটা দুর্বল সহাদিস হিসেবে কিন্তু কথাটা শুদ্ধ বিশুদ্ধ কথা যে কবর কারো জন্য জান্নাতের বাগান হবে কারো জন্য জাহান নামের গর্ত হবে এই এই জাহান নামের গর্ত অথবা জাহান নামের গর্ত বা জাহান নামের যে আজাব তা থেকে বাঁচার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে কারণ প্রত্যেকটি মানুষের কবর জিততে হবে যদি ভালো কিছু করে আলহামদুলিল্লাহ সে ভালো পাবে আর যদি ভালো পায় তা সে আল্লাহ সুক্রিয়া আদায় করবে সেটা তার জন্য অনেক কিছু কিন্তু দেখা যায় অনেক মানুষই কবরে চলে গেল অথচ তার আর কিছু করার নেই তার আমল শেষ হয়ে গেছে এ অবস্থায় তার এই কবর আজাব থেকে বাঁচার জন্য কি কি উপায় আছে সে বিষয়টি আমরা আলোচনা করতে চাই আমাদের ইমাম যে বলেছেন যে কবর কারো জাহার নামের আগুন হবে সেখানে কিভাবে বাঁচতে হবে প্রথমত বাঁচতে হবে এটা প্রত্যেকটি মানুষের উচিত প্রতিদিন তার ইমানের বিষয়টি তেজদিদ করে নেয়া নতুন করে নেয়া প্রতিদিন চিন্তা করব যে আমি যা করেছি আজকের দিনে আমার পক্ষে না বিপক্ষে যেভাবে হাদিসি এসে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে প্রত্যেকটি মানুষ সকালে উপনীত হয় ইম্মা বায়র বাহু প্রত্যেকটি মানুষ সকালে উপনীত হয়ে সে নিজেকে হয় বিক্রি করে হয় সে নিজেকে ধ্বংস করে না হয় সে নিজেকে মুক্ত করে দুটা একটা হবে অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন রাতের বেলা তিনি সুরায় শেষ দুটি আয়াত পড়তে বলেছেন যেখানে ইমানের পরিপূর্ণ জিনিস দেওয়া হয়েছে এগুলি আলোচনা করে এগুলি পড়ে যদি কোনো কেউ এবং আয়তুর কুর্সি পড়ে অথবাদের বাণী তাও আয়াত সমূহ পড়ে যদি কেউ যদি কোনো ঘুমিয়ে যায় তাহলে সেটা তার জন্য কাফারা হতে পারে গুনার কাফারা হতে পারে তও বা করে ঘুমায় প্রতিদিন এই এর থেকে যদি কোনো প্রতিদিন প্রত্যেকটি মানুষ গুনার পর ভরেই গুনার পরে যদি কোন তা করে গুনার পরে যদি কোনো অন্যায় হয়ে যাবে তার বিপরীতে ভালো কাজ করো যার সাথে নিচ্ছিন্ন করে দিতে পারে এই প্রত্যেকটি মানুষের উচিত আমাদের যে যখনই গুনা হবে সাথে সাথে দেরি না করে তা না করে দেরি না করে আল্লাহ সুমুন করিব উলয়ু আলহিম আল্লাহ তাদের তবা কবুল করবেন তাদের জন্য যারা অন্যায় করে না জেনে না বুঝে ভুল বসে অন্যায় করে বলেছে তারা সুমেথু বুনেমিন করিব তারা খুব দ্রুত তবা করে নেই আল্লাহ তাদের জন্য তাদের গুনে ক্ষমা করে দিবেন বলেছেন সুতরাং যখন প্রত্যেকটি মানুষের কবর যেতে হবে এবং সেখানে আজাব অপেক্ষা করছে কারো কারো জন্য আমাদের উচিত আজাব থেকে বাঁচার জন্য প্রাথমিক কাজ হচ্ছে যে কোনো মূল্যে নিজের সমালোচনা করা যায় আমি কি করেছি আজকে দিনে আমার করণীয় কি ছিল আমি কি করেছি আমি কি কোনো অন্যায় করেছি গুনার কাজ করেছি যে কারণগুলোতে শাস্তি হয় যেগুলো আমরা একটু পূর্বে আলোচনা করেছি যে যে সমস্ত কাজে যে সমস্ত কর্মকাণ্ডে আজাব হয় কর আজাব হয় সে সমস্ত কর্মকাণ্ড কি আমার দ্বারা হয়েছে কিনা এই বিষয়গুলো যদি কোন আমরা চিন্তা করি এবং নিজে যথেষ্ট পরিমাণে আত্মসমালোচনা করি এবং আত্মপর্যালোচনা করি তাহলে এটা একটা আমাদের মৌলিকভাবে এটা হবে আমাদের কবর আসাব থেকে বাঁচার একটি পথ এর বাইরে ভিন্ন ভাবে যদি আমরা বলতে পারি বিস্তারিত বলতে চাই তাহলে প্রথমত যে কাজটি করা দরকার তা হচ্ছে আল্লাহতাল তারোহিত প্রতিষ্ঠা করা দরকার তার যদি না থাকে তার চিরস্থায়ী যাহার নাম চিরস্থায়ী আজাব কবর আজাব তার হতেই থাকবে এই জন্য প্রথম কাজ হচ্ছে যে কোনো মূল্যে তাও ঠিক রাখতে হবে আল্লাহ ইমান ঠিক রাখতে হবে এগুলোর একটি মানুষের সারা জীবনে আমলেই পণ্ড হয়ে যাবে তার কোন কাজে লাগবে না এবং কবর আজাব হতে থাকবে আখড়াতের আজাব চলতেই থাকবে সেখানে তার কোন মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা নাই কারো ইন সুপারিশ কেড়ে সুপারিশে সেখানে পাওয়া যাবে না রবুল্লা আলমিন যিনি আলামিন আলমিন আলামিন তিনিও সমস্ত মানুষের উপর যিনি রাহমিন সমস্ত মানুষের জন্য তিনি রহমত সমস্ত সৃষ্টিগুলের জন্য তিনি তিনিও দয়া করবেন না কারণ তার শিরিক নিয়ে আছে যে ব্যক্তিটি সেই জন্য প্রথম কাজ হবে আল্লাহ তালা তুতিষ্ঠা করা এটা একটা জরুরি কাজ এটা যদি করতে পারে তাহলে প্রাথমিকভাবে অন্তত যে স্থায়ীর চিরস্থায়ী আজাব থেকে সে মুক্তি পাবে কবরের আজাব থেকে শুরু করে চিরস্থায়ী যা আজাব তা থেকে সে মুক্তি পাবে এর বাইরে কুফুরি থেকে তাকে মুক্ত থাকতে হবে এর বাইরে তাকে নিফাখি থেকে তাকে মুক্ত আকিদাগত মুনাফিকি তাকে তা মুক্ত থাকতে হবে এ আকিদাগত মুনাফিকি এবং কুহুরি বড় কুফুরি এবং বড় শিড়ি থেকে মুক্ত না থাকলে অনুপভাবে কোনো কোনো কারো কারোর মধ্যে ছোট শিড়িখ থেকে মুক্ত না থাকলে তাহলে সে কবর আজাব থেকে মুক্ত কোনোদিনই মুক্ত হতে পারবে না বরং এই কবরের আজাব থেকে অন্য কবর আজাবেদিকে অন্য বড় আজাবের দিকে না তাকে নিয়ে যাওয়া হবে আল্লাহ ভোগ করবে যারা তাহিদ রহ থাকবে তাদেরকে আল্লাহ তালা যাদের কাউল সাহাবিদ যারা যথেষ্টভাবে তারা নিজেরা ঠিক রেখেছে কাউরি সাবিত বলতে লাই বোঝানো হয়েছে কালিমত লায়াসোল্লাহ এটাকে যারা যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়েছে এবং নিজেদের জীবনের সুপ্রতিষ্ঠিতা রাখতে পেরেছে আল্লাহ তিনি ওয়াদা করছেন যে ইউসবেতুল্লাহ আল্লাহ তাদেরকে দৃঢ়পদ রাখবেন দৃঢ়পদ রাখবেন মৃত্যুর সময় তাদেরকে দৃঢ়পদ রাখবেন মৃত্যুর পরেও তাদেরকে সঠিক পথে রাখবেন তাদের পর কোনো আজাব হবে না সুতরাং এটাকে প্রথম কাজ হবে তাহিদকে সুপ্রতিষ্ঠিত করা এরপর আল্লাহ বলেছেন যারা যারা মুনাফেক যারা যারা কুফর করেছে এরকম জালেম যারা এদেরকে আল্লাহ পথ বস্ত করবেন অর্থাৎ এদেরকে আল্লাহ তালা সঠিক পথে দিশা দিবেন না কারণ তারা তাওহিদের উপর নাই এবং তাদের পর শাস্তি আসবে ওই আপনার আল্লাহ মশ্লাহ যা তাই করেন সুতরাং তাওহিদের উপর যদি কেউ থাকে তা বলেছে কবর আজাব থেকে বাঁচার প্রাথমিক কাজটি সে করতে পারল এরপর অন্যান্য গুণার বিষয়টি তাকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব সাধের গুণাগুলি পরিত্যাগ করতে হবে দ্বিতীয় যে কাজটি করলে কবর আজাব থেকে বাঁচতে পারবে তা হচ্ছে ইসতেকা মায়লা দিন ইল্লা আল্লাহ দিনের উপরে দৃঢ়পথ থাকা ইস্তেকা মায়লা তয়াতিল্লা আল্লাহর আনুগত্য উপর দৃঢ়পত্র ইস্তেকা মায়লা তয়াত রসুল ইল্লা সাল্লাহ আলহিমাম রসুল্লাহ সাল্লাহিসামের আনুগত্যর উপরে দৃঢ়পদ থাকা আল্লাহ তালা কোরআনে কারিম ঘোষণা করেছেন যারা বলে আমাদের রব আল্লাহ অর্থাৎ তাহলে ঠিক রেখেছে কয় তারপর তার দৃঢ় পথ থেকে অর্থাৎ আল্লাহ দিনের উপরে রস্লা প্রদর্শিত পথের উপরে আল্লাহ তাল শরীয়তের উপরে আল্লাহ তাল বিধানের উপরে আল্লাহ তালার আনুগত্যের উপরে তারা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত রাখতে পেরেছে তাতে নজরুল আলহিম আইকা তাদের উপর নাজিল করা হবে কখন তাদের মৃত্যুর সময় তাতে নজরুল আলহিম আল্লাহ খাফু আল্লাহ তাহাজানু এবং তাদেরকে বলা হবে ও আব শিরু বিলজান্নিলাতি কুমতুম তুয়া দুন যদি তারা যথেষ্ট পরিমাণ দিনের উপর থাকে এবং কোন রকমের থেকে বাঁচতে পরিত্যাগ না করে দিনের কোন অংশ তাহলে আল্লাহ তাদের সুসংবাদ আসবে বলা হবে যে ওয়াদা তোমাদের করা হয়েছে সেই জান্নাতের নিয়ে খুশি হো প্রত্যেকটি মানুষ সাধারণত আর উপর মৃত্যু মারা যায় তার উপরে তার হাসর হবে একটা হাদিস আসছে তবে বোঝা গেল যে আমাদের উচিত হবে দৃঢ়পথ থাকা যদি জাহান্নামের আগুন থেকে কবর আজাব থেকে যদি মাছতে যায় তাহলে দৃঢ়পথ থাকা দিনের উপরে অত্যন্ত জরুরি টলায়মন অবস্থা বা যে কোনো পরিস্থিতিতে দিন ছেড়ে অন্যদিকে যাওয়া অথবা আল্লাহর দিনকে আল্লাহর দিন দিন পালন করতে কষ্ট হলে অন্য অন্যদিকে চলে যাওয়া বা দিন ছেড়ে দেওয়ার প্রবণতা থাকা এসবই কিন্তু কবর আজাবের একটি কারণ এই জন্য আমাদের উচিত হবে দৃঢ়পথ থাকা তৃতীয় যে কারণে কবর আজাব থেকে মুক্তি পাওয়া যাবে তা হচ্ছে সলাদ জাকাত সিয়াম এবং ভালো কাজগুলি করা সলাাদ জাকাত সিয়াম তিনোটাই যেহেতু প্রত্যেকটি মানুষের খুব হাতের নাগালে। সেগুলিকে একসাথ করে আমরা বলতে পারি যে সেগুলো করলেও কবর আজাব থেকে মুক্তি পাওয়া যায় তার অতিরিক্ত হচ্ছে ফেয়ুল খায়রাত কল্যাণমূলক কাজ করা এসে হাদিস ইস রসুল্লা সাল্লা বলেছেন ইন্নআল মাইদাউদ্দ রাফি কবরিহি ইসমা খাফ কানিম হিনা ইয়ালুনা আলুন আনহু কোনো মানুষকে যেন কবর রাখা হয় তার তার জুতার খসখস আওয়াজও শোনা যায় দূর থেকে এমন সময় যদি ইমানদার হয় তার সলা তার মাথার কাছে এসে দাঁড়ায় আর সিয়াম রোজা তার ডান পাশে এসে দাঁড়ায় জাকাত তার বাম পাশে এসে দাঁড়ায় ওয়ান আর ভালো কাজগুলি ছৎকা করেছে সেলাই রাহমি করেছে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেছে উত্তম কথা মানুষকে বলেছে উত্তম কাজে পরামর্শ দিয়েছে উত্তম কাজে নির্দেশ দিয়েছে মানুষের প্রতি দয়াবান হয়েছে এসবগুলি এসে তার পায়ের কাছে দাঁড়ায় আসিহি তখন মাথার দিক থেকে আজাব আসতে থাকলে হেসানি মদ খাল তারপর তার পায়ের দিক থেকে আসতে শুরু করে আজাব আসার সময় তখন সে যে ভালো কাজগুলি করেছে সদকা দিয়েছে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেছে সৎকা যা আদেশ দিয়েছে এবং মানুষের প্রতি দয়া করেছে বলতে থাকে আমাদের পাশ দিয়ে আমার পাশ দিয়ে ডুবতে পারবে না আজার দিতে পারবে না তাকে তাকে বলা হবে যে বস তখন সে ভাই ইজলাস বসবে ওকাদ মুসিল্লাহ শামসু ওকাদ উদীআরূপ তখন সূর্য দেখানো হবে তাকে যে সূর্য যেন ডুবে যাচ্ছে তখন وهي يقاله <تصفيق> رايتك هذا الذي هذا الرجل الذي كان فيكم ما تقول فيه وما ذا تشهد بي عليه تكون بلا হবে যে তোমাদের কাছে যে লোকটি আসছিল সেই লোকটির সম্বন্ধে তুমি কি বলো এবং কি সাক্ষ্য দাও ف يقول লোকটি حتى اصلي আমাকে ছেড়ে দাও আমি সালাত আগে আদায় ستفعل তুমি এটা করবে তখন লোকেরা তোমরা তুমি তো এটা করবেই সালা তাই করবে তবে আগে তো আমাদেরকে বলো তারপরে কি সাক্ষ্য দাও এবং তার সম্বরে কি বলো আসাহ রাসুল্লাহ তিনি হচ্ছে মোহাম্মদ আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহ রাসুল ও আন্না জাহিল হাকিম তিনি আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে এসেছেন এর উপরে পুনরুত্থিত হবে সময় ইফতো বা এর ফলে জাননাতে দরজা তাদি খুলে দেওয়া হবে হা জামা কাদুকামিনা এটা হচ্ছে তোমার থাকার জায়গা জান্নাতে তোমার জায়গা তারপর খোলা হবে তার জন্য যাহা নামের একটি দরজা এবং বলা হবে যে ওইটা তোমার জায়গা যেখানে তুমি যেতে যদি তুমি আবাদ না করতে আর যদি যদি আল্লাহ অবাধ্য হতে তোমার জন্য কি আল্লাহ তারা নির্ধারণ করেছেন সেটা তুমি দেখো এবং কবরে আলোকিত কবরকে আলোকিত করা হবে ওইসাদিমা বাদু এবং তার যে থেকে শুরু করা সেখানে থেকে ফেরত দেয়া হবে অর্থাৎ জান্নাতের পাখির মধ্যে রাখা হবে সেটাই কোরআন করিমা আল্লাহ তালা বলেছেন ইসব্লাহ উল্লিনা আমন আম কাউল ইসাহুল হায়াতফুল আখরা ওইদুল্লাহ মায়া সুরা ইব্রাহিমের সাতাশ নম্বর আয়াতের এআ তফসির এটা এসেছে ইমাম ইবনে হেব্বান তার শহীদে সেহাদি বর্ণনা করেছেন ইহাদেশ দ্বারা বোঝা যায় যে একজন মানুষের এবং ভালো কাজগুলো এগুলো তার জন্য কবর আজহাব থেকে বাঁচার কারণ হয়ে দাঁড়াবে অন্য আয়াত কোরআন কারিম এসেছে যে চতুর্থ যে কাজটি করলে কবর আজহাব থেকে বাঁচতে পারবে তা হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া আল্লাহর রাস্তায় বলতে শুধু মারামারি করে হানাহানি নয় সত্যিকার শহীদ যার আল্লা দিনকে বলন্দ করার জন্য যারা হবে যারা শহীদ হবে তাদের সেই দাদা কবর আজাদ থেকে মুক্তি পাবে কোরআনকারীম আল্লাহ তালা বলেছেন আল্লাহ তোমরা তাদেরকে মিত মনে করো না যারা আল্লাহ রাস্তা মারা তাদের রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে রিজিক আল্লাহ তালা তার রহমতে দয়া তাদেরকে যা দিয়ে তার খুশি থাকবে ওই ইস্তাব আলামি আল্লাহ কবিহিম বিন খাল ভিম এবং তারা তারা খুশি হবে যে তাদের যারা এখন আসে পৌঁছেনি তাদেরকে খুশি সংবাদ দেওয়ার জন্য তোমাদের কোন ভয় নেই তোমরা কখনো আল্লাহ আহতী বলেছেন শহীদদের ব্যাপারে অর্থাৎ শহীদরা এই কবর আজাব থেকে মুক্ত মুক্তি পাবে কারণ তাদের ভয় চিন্তা কোনটাই থাকবে না অন্য হাদিসাম বলেছেন সবুজ পেটের ভিতরে তাদের রু দেওয়া হবে লাদিল্লা কাবিল আরশ তাস হাইসোসা যেগুলো আরশের সাথে লটকানো যে দিল থাকবে যে বাতি থাকবে চারাগ থাকবে সেগুলোর মধ্যে তারা বস চলতে থাকবে যেখানে সেখানে তাদের ইচ্ছা সেখানে তারা ঘুরে করতে থাকবে এভাবে বলা হচ্ছে শহীদদের অর্থাৎ শহীদদের কবর আজাব থেকে মুক্তি দেওয়া হবে বিভিন্ন একটি হচ্ছে প্রথমবারে তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে জাননাতে তার বসবাস স্থান দেখানো হবে রাজ থেকে মুক্তি দেয়া হবে এবং তাকে সেদিন কেয়ামতের কঠিন ভয়াবহ দিনে সে ভিটি থেকে তাকে মুক্ত দেয়া হবে ওই তার মাথার ভিতরে পাড়ানো হবে যার একটি মুক্তা দুনিয়া এবং তার থেকে উত্তম হবে ওইজনে হিন ডাগর নয়না হুরদের সাথে তার বাহতনের সাথে তার বিয়ে হবে উ সত্তর জন শহীদের সত্তর জন তার পরিবারের সত্তর জনের ব্যাপারে তার সুসে সুপারিশ করার সুযোগ পাবে তাহলে বোঝা গেল চতুর্থ যে কারণটি যে কারণে কবর আজহাব থেকে মুক্তি পাবে তা হচ্ছে আল্লাহ রাস্তায় শহীদ হওয়া পঞ্চম যে কারণে কবর আজাব থেকে মুক্তি পাওয়া যাবে তা হচ্ছে রেবাতিল্লা আল্লাহর রাস্তায় যথাযথ পাহারা আল্লাহর রাস্তায় যাহাজ পাহারা অর্থাৎ এমনক আজকাল সীমান্ত পাহারা দেয়া হাদীসে এস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুলুল মাইয়্যাত ইখতামুল আলা আমালি ইল্লাল মুরাবিত فانه ইয়ানমু লাহু আমালু ইলায়াউমুল কিয়ামা ইউমানু ইউআমমানু মিন ফাত ফাতানিল কবর প্রত্যেকটি মাইয়্যতেরই ওই জিনিসে শেষ হয়ে যায় আমল শেষ হয়ে যায় যেখানে তার আমল করেছে অর্থাৎ মৃত্যুর পরে তার আমল কোনো সুযোগ থাকে না আমল বাড়তেই থাকবে কেমন পর্যন্ত কি তার অতিরিক্ত একটি সুসংবাদ হচ্ছে কবরের ফেতনা থেকে তাকে মুক্ত দেয়া হবে অন্য বর্ণায় আসছে যে উন্ম ইলা আমল ওইলকে আমাকে কেমন পর্যন্ত তার আমলকে বর্ধিত করা হবে অর্থাৎ যে কোনো আমলকে সেটা যেন অনবর্ত থাকবে এরকম অবস্থা হবে যারা আল্লাহ রাস্তায় সীমান্ত পাহারা দিয়ে মারা যাবে এগুলি বোঝা এগুলো থেকে বোঝা যাচ্ছে যে যে আমলটি কবর আজাব থেকে মুক্তি দেবে সেটা হচ্ছে সেটা সেটার মধ্যে একটি হচ্ছে যে সীমান্ত মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া অন্য দেশে এসেছে ষষ্ঠ যে কাজটি করলে যে কবর আজাব থেকে মুক্তি পাওয়া যাবে তা হচ্ছে কবর আজাবের থেকে মুক্তি চাওয়া প্রত্যেক সলাতের মধ্যে রসোল্লাহ সাল্লা কবর আজাদ থেকে মুক্তি চাইতেন তিনি বলতেন আল্লা আজাবুল কবর এভাবে আমরা প্রত্যেক সলাতের মধ্যে কবর আজাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব তা থেকে তা করলে আমরা কবর আজাব থেকে কবর থেকে মুক্তি পাবো সাল্লাহ সাল্লাহ ইসলাম আরও সমস্ত জিনিস সমস্ত জিনিস করলে থেকে মুক্তি পাওয়ার কথা ঘোষণা করতাম যে একটি হচ্ছে দোয়া বেশি বেশি করে ইমানদার দোয়া করবে সময় এই জন্য দোয়ার মধ্যে একটি এটাও আছে যে সল্লাহল্লাহ ইসলাম বলেছেন যে ওদৌলা আলি আখি কুম তোমাদের ভাইয়ের দোয়া করো ওসালুল্লাহ আলাহ সিট এবং তার জন্য দোয়া সাবেদ প্রশ্ন উত্তর দিতে পারে প্রশ্ন উত্তর দিতে পারলে পরেরগুলি সহজ অর্থাৎ কবর তার হচ্ছে না এই জন্য তাদের জন্য দোয়া করা মৃত ব্যক্তিরা মৃত ব্যক্তিরা যখন কবরে চলে যায় তাদের জন্য দোয়া করা ইমান ধারে দোয়া এটাও তার কবর আজাব থেকে মুক্তি পাওয়ার একটি বড় কারণ হতে পারে অষ্টম যে কারণে কবরের আজাব থেকে মুক্তি পেয়ে যায় হচ্ছে যে সমস্ত কারণ আমরা পূর্ব উল্লেখ করেছি সে যে সমস্ত কারণে যে সমস্ত কারণে কবর আজাব হয় সেই কারণগুলো থেকে সেই কারণগুলি এড়িয়ে চলা সেই কারণগুলি এড়িয়ে চলা সেই কারণগুলি আমরা বিস্তারিত আলোচনা করেছি সেগুলো ইমান যদি পরিত্যাগ করতে পারে ছেড়ে দিতে পারে তাহলে কবর আজাব থেকে সে মুক্তি পেতে পারে এই জন্য কাজ হবে এই কবর আজাবে যেগুলিতে হয় সেগুলি সে সম্পূর্ণভাবে পরিত্যাগ করবে সমান দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম কবর আজাব থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন উপায় নিয়ে বস্তুত কবর আজাব থেকে মুক্তি পেতে হলে আল্লাহর কাছে সব সময় কবরের বিষয়টি কবর আজাবের বিষয়টি মনে করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে এবং কবর আজাব যে সমস্ত জিনিসও হয় সেগুলি পরিত্যাগ করতে হবে এবং যে সমস্ত জিনিস করলে কবর আজাব থেকে মুক্তি পাওয়া যাবে সেগুলো আমাদের নিয়মিত করে যেতে হবে এবং মনে রাখতে হবে যে কবর আজাব যদি কোনো মুক্তি পাওয়া যায় পরবর্তী জীবনে আরও সহজ হয়ে যাবে আর প্রথমবার আটকে গেলে পরবর্তী জীবন আরও কঠিন হইতে পারে এজন্য আমাদের উচিত নিয়মিত কবর আজাব থেকে আল্লাহর কাছে ফানা ছাওয়া কবর আজাব যা হয় তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আমাদের দ্বারা হয় আল্লাহ আমাদেরকে কবর আজাব থেকে বাঁচিয়ে বাঁচানো বাঁচিয়ে আমাদেরকে কবর আজাব থেকে রক্ষা করুন ও আখান আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহি